আমাদের প্রিয় নবী আমাদের প্রাণের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের হৃদয়ের প্রতিটি বিন্দু তার ভালোবাসায় শিখত আমাদের অস্তিত্বের প্রতিটি কণা তার কাছে ঋণী তিনি না হলে বাস্তুহারা মানুষ খুঁজে পেত না আপন ঘর জান্নাতের ঠিকানা আধারে ঘেরা পৃথিবী পেত না আলোর সন্ধান তার চেষ্টা ও সাধনার বিনিময় আমরা পেয়েছি জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইসলাম ওই মান তার ত্যাগ ও কোরবানিরা আমরা পেয়েছি উভয় জাহানে সফল হওয়ার পথ ও পাথ আমরা আমাদের প্রিয় নবীকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমাদের মা বাবার বেশি ভালোবাসি हमारे कलिजा टुकड़ो सन्तान चेव बस भलोबाशी हम धन सम्पर चेव बस भलोबाशी गोटा जगतर चेवनी अधिक प्रिय प्रियनबी मुहम्मद रसुल्लाह सल्लाह आली सल्लम प्रति हमारे भलोबासा जीवन सर्वश्रेष्ठ अर्जन यलबाशा हम हृदय आलो य भलोबासा जीवन सार्थकता प्राणे नबीर प्रति भलोबासा ईमान इसलमियात তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মোমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতার চেয়ে তার সন্তানের চেয়ে এমনকি সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হব আমরা আমাদের প্রাণের নবীকে ভালো না বেশি থাকবো তিনি তো প্রাণ ভরে আমাদের ভালোবেসেছেন আমাদের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছেন আমাদের জন্য তার জীবন যৌবন কোরবান করেছেন কাফিরদের অবর্ণনীয় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন পাথরে পাথরে রক্তাক্ত হয়েছেন আমাদের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করেছেন আমাদের জন্য লড়াই করেছেন পুরো জীবন তিনি উম্মতের কল্যাণে ব্যয় করেছেন উম্মত কিভাবে হেদায়েত পাবে কীভাবে জাহান্নামের চিরস্থায়ী আজাব থেকে মুক্তি পাবে এই ছিল তার সারা জীবনের ভাবনা আমাদের প্রিয় নবী সাল আলী ও আমাদের এতটাই ভালোবাসতেন যে আমাদের দেখতেও চাইতেন নাসাইতে বর্ণিত একটি সাহিয়াদিস এসেছে একবার রাসুল সাল আলী বলেন ওয়াদিত না আমার খুব ইচ্ছে হয় আমি যদি আমার ভাইদের দেখতে পেতাম সাহাবিরা জানতে চান ইয়া রাসুল আমরা কি আপনার ভাই নই তিনি বলেন বাল্ম আসাবি বা আলাল আলমাদ না তোমরা আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা এখনও দুনিয়াতে আসেনি আমি তাদের সাথে হাউজে কাউসারের পারে মিলিত হব। আমাদের নাজাতের কথা ভেবে প্রিয়নবী সাল্লাহ আলীমুসাল্লাম কত অশ্রু ঝরিয়াছেন সাহি মুসলিম এসেছে একবার রাসু সালু আলীমুসাল্লাম দুহাত তুলে কেঁদে কেঁদে আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হুম্মা উম্মাথি উম্মাথি আল্লাহ হুম্মা উম্মাথি উম্মাথি হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত তখন আল্লাহ তালা জিবিল আলিহি সালাতসাল্লামকে বলেন হে জিব্রিল মোহাম্মদের কাছে গিয়ে জিজ্ঞেস করো তিনি কাছেন কেন জিব্রিল আলিহি সালাতলাম রাসুল সাল আলী আসসালামের কাছে এসে কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি সব খুলে বলেন তখন আল্লাহ তালা বলেন ফি ইন্না সানুর কফি উম্মাতিক আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব আপনাকে বেথিত করব না এভাবে জীবনের সকাল সন্ধ্যায় তিনি আমাদের জন্য ভেবেছেন আমাদের মুক্তির জন্য যার যার করে কেঁদেছেন এমন প্রাণের নবীকে ভালো না বেশে উন্মতের কী উপায় মুমিনের হৃদয়ে যখন রাসুল্লার ভালোবাসা দানা বাঁধে তখন তার জীবন সুনার আলোকে আলোকিত হয়ে ওঠে সুন্নার অনুসরণ প্রবীর ভালোবাসার বহির প্রকাশ আমাদের হৃদয়ে যদি রাসুলসাল্লীসাল্লামের ভালোবাসা থাকে আমরা অবশ্যই নিজেদের জীবনকে সুন্নার আলোকে সাজিয়ে নেব কারণ যে ব্যক্তি রাসুল্লাহকে ভালোবাসে সে সুন্নাকে নিজের মানহাজ বানিয়ে নেয় তার কথাবার্তা চলাফেরা আচার আচরণ চিন্তাভাবনা সব কিছু সুননার রঙে রঙিন হয়ে এমন কি রাসুল্লার অনুসরণ আল্লাহর ভালোবাসা লাভের উপায় আল্লাহ তালা বলেন্লাহনি আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দেবেন প্রিয়নবীর প্রতি ভালোবাসার আরও একটি আলামত হলো তার ইজ্জত ও মর্যাদার প্রশ্নে জানমাল কুরবান করার জন্য তৈরি থাকা ট্রিয়নবী সাল আলী আসাল্লাম আমাদের দুনিয়ার সাফল্যের জামিন আখিরাতে ফিরাতে থেকে মুক্তি রসিলা তার সাফায়াত ব্যতীত জাননাতে যাওয়ার কোনো সুযোগ নেই তাই আমরা আমাদের জীবন আমাদের মডন প্রিয়নবীর জন্য কোরবান করি প্রিয়নবিরিজ্জত মর্যাদা রক্ষার জন্য আমরা নিজেদের সবকিছু উৎসর্গ করি মুসলিম সমাজের প্রতিটি সদস্য প্রিয় নবীরজ্জোতের পাহাড়াদার যে কেউ প্রিয় নবিরিজ্জতে তার নাপাক হাত বসানোর চেষ্টা করে আমরা তার জন্য দুনিয়ার আলো বাতাস করে দেই আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করি যে নরাধম যে কুলাঙ্গার যে পাপিষ্ঠ প্রিয়নবীর সানে গোস্তাহি করে সে নিজের জীবনের নিরাপত্তা নিজেই বিনষ্ট করে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থেকে সে বঞ্চিত হয় যেই ভূমিতে প্রিয়নবী সাল আলী ওসাল্লামের সঙ্গে বেয়াদি করা হয় সেই ভূমিতে আরামে নিঃশ্বাস নেয়াকে আমরা হারাম মনে করি কোনো গোস্তাহে রাসুল পৃথিবীর আলো বাতাসে বিচরণ করতে পারে না নবী প্রেমিকে উম্মা কুলাঙ্গার আবু রাফেয়া কাববিন আশরাফ আবদুল্লা বিন খাতালদের মতো সাতিমের রাসুলদেরকে কখনোই ছাড় দেয়নি পরিশেষে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবার অন্তরকে রাসুল উল্লাহর মহব্বতে ভরে দিন আমাদেরকে তার ইজ্জত মর্যাদার হেফাজতের তৌফিক দিন হাউজে কাউসারে যে দিন আমরা প্রিয়নবীর মুখোমুখি হব সেদিন যেন আমাদেরকে তার সামনে লজ্জিত হতে না হয়